আলামিনা তোমরা বলে ফেরাউনের সাথে যুদ্ধ করি মুসানবি এই তারিখেই বিজয়ী লাভ করেছেন আর পাপিষ্ট ফেরাউন ওই লোহিত সাগরের দলবল সহ চলে গেল তবে হুদির সাথে তাল মিলানো যাবে না ওরা একদিন রাখবে আমরা একদিন আগে বলে মিলায় তিনটা বা দুইটা রোজা রাখবো মহার্নমের দশ তারিখ ওরা রোজা রাখে সাথে আমাদের তাল মিলানো যাবে না কারণ এই জামিনের মধ্যে আদরওয়ালা আদর্শবান বিজয়ী জাতি হলামে বান্দা। মহার নামে দশ তারিখ আমাদের সমাগত আল্লাহর এই বেশি নাম করো খরচ বাড়ায় দাও ভালো ভালো যদি খরচ করো আল্লাহ তোমার পুরা বছর ভালো লাগবেন লাগলো বলেন দুইটা সুরাত আছে আমল করার জন্য রোজাদার ভাই সাহারিয়ার ইফতারির মধ্যে ভালো আয়োজন করো ভালো ভালো তারা প্রতিবেশী গরিবের হাক আদায় করো দামি দামি টাকা পয়সা দিয়ে পোশাক কিনে দাও তোমার ছেলের জন্য দুই সুডের বেশি লাগে না তুমি দশটা সেট জামা কাপড় রাখলা করে তোমার মেয়ের জন্য বারোটা নিজের জন্য চব্বিশটা রাখলাম অত গরিব একটা জামা পারে না। এটা তো ভ্রাতৃত্ব বন্ধনের পরিচয় নয় আল্লাহ রোজা রেখার পর আল্লাহর বান্দা ইফতারি করবে কোনো আয়োজন নাই টাকাও নাই এবার চলে গেল এক ধনী মুসলমানের কাছে ভাই আমি বড় অসহায় আমি বড় গরিব মুসলমান বলে না টাকা দেওয়া যাবে না ধার দেয়া যাবে না ধারায় দিয়েছেন আল্লাহর বান্দামনের কষ্ট নিয়ে সামন দিকে আগায় কিছু দূর যাওয়ার পরে আমরা রোজাদার মহার রমের রোজা রেখেছি কারণ এই মহার রমের ফজিলাত বিধর্মীরাও সচেতন কারণ ওরাও এই মহার রমের রোজা রাখে ওদের মধ্যেও খবর আছে जाओ जाओ तुम इफ्तार आयोजन आनंदे काटा दान्डा चले गलत करलो मन टाइम बड़ खुशी मैदान मानस गो सूर्य प्रखार तापे छटफ कर बंदा मुसलमान तक सूर्य ताप सह्य किस दूर एक मुक्ताराना खचित घर बिल्डिंग এত সুন্দর একটা ঘর ভাই। এই দামি এত সুন্দর ঘর এই সূর্যের তাপ সহ্য করতে পারি না আমাকে একটু ঢুকাও বলে এটা তোমার জন্য না বলে কার জন্য বলে যারা গরিবের দান করে তাদের জন্য সে তু দুনিযা বে খবর হুম কে আজ দু জুদা বস বাহার কার্লাহর বন্দে কত শুই নেই ঘুম ভেঙ্গে গেল। गरम प्रचंड गरम खुजे कपाल खराबी खुजे खुजे मुसलमान बड़ी गिया रे भाई तर कतना कपाल पोस्ट लागे न মুসলমান দরাই এহুদির বাড়ি গিয়া কয় রে ভাই বুঝলাম না তুমি আমার থেকে দশ হাজার টাকা নেও আর ওই দুই হাজার টাকা তুমি ফিরাই নাও তোমার দশ দিয়ে দি কেন কেন কেন বলে না দেওয়া যাবে না বলে আমি রাতের বেলা ঘুমের ঘরে ওই ঘর দেখলাম তুমি টের পাইলা কেমনে ভাই তুমি কেবল করে টের কেমন করে তুমি জেনেছ ইয়াহুদি বলে না। আমি অন্তর্ভাবে ওই মুসলমানের অসহায় সময় আমি দান করেছি কারণ ইফতারির সময় বড় একটা দোয়া পবুলের সময় বড় দামি সময় মানুষগুলো ইফতারি নিয়ে যখন বসে থাকে মনে হয় জানো এগো মা নাই বাবা নাই তিনের মতো বসে আছে না আমি টাকা ধার দিয়ার পরে আমি হাসি ঘুটাই নাম আল্লাহ তালার কাছে আমি অন্তর বলে করে ফেলেছি আমি এখন হেহুদি নাই আমি এখন হক সে তু দু হম দুনিয়া জুদারে কে বাসি বাইর আমার আজ বারবার মুসলমান যারা ত্রাণ নিয়া যায় অধিকাংশ রাস্তার পার্শ্বের মানুষগুলোকে দেখে দেখে দিয়ে দেয় কিন্তু পর্দা নিশি মা বোনেরা এরা ছয় কিলোমিটার ভেতরে থাকে লোকালয় পর্দা লঙ্ঘন হবে ভয় আসে না পেতে যার ব্যাথা সে বুঝে ব্যাথা কত খারাপ ওই মুসলমান বুঝে কেমন কষ্ট যারা মা হারা এখানে আসলো এই টেকনা মা হারা বাবা হারা বড় হয়। দেখেছি ওরে মুসলমান আরো কপাল খারাপ হলো কি দুঃখ আমার বাংলাদেশে আসার পর কিছু বখাটে আল্লাহর গোলাম অসভ্য নামের বেয়া ওখানে যত দোকান পাট আছে টাকা নাই পানির পিপাসা ছটফাট করে পাঁচ টাকায় যদি পানি কিনতে যায় যেই পানি কক্সেস বাজার শহরে ঢাকার শহরে পাঁচ টাকা দিয়ে রোহিঙ্গাদের মাঝে সেই পানি পঞ্চাশের নিচে পাওয়া কষ্ট কেমন মানবতা কই গেল ভাতৃত্ব বন্ধ কিসের মুসলমানি দাবি করি ও হাজি ও নবীরা শেখের দল এই মহারম মাস তোমাকে সেই সহার থেকে নিজেকে বাঁচাও হিজরতের বরকতের সব এই মাস এত কেন বলে মাস মহারমের মাস রোজার মাস আশুরা এই মাসে আছে আর একটা ব্যাখ্যা ওলা করেছেন আশুরা মানির দোষ কার তৌবা কয়েকম্ব আদম ভুল করেছেন জান্নাতের ভেতরে ওটা তো জান্নাতের ব্যাপার দুনিয়ার কোনো ব্যাপার না একটা ভুলের জন্য আদমের মতো দামি মানুষ কয়েকদিন কাটলেন আর আপনি মিনিটে করেন শত ভুল তাও ছোট না অমার্জিত ভুল কোথায় চলছ কই তুমি যাইবা তোমার গন্তব্য কোথায় আদম নদী মাত্র একটা ভুল করে তিনশত বছরের উপরে যদি কামনা করেন তুমি আমি এত ভুল করেছি তারা নাই এই গুনাহের কারণে কিন্তু আমার চোখ তো সেই মহবতের চোখ বানাইতে পারনি। আমাদের চোখ হেফাজত করতে পারি নাই সময়কে অপচয় করে চোরে কাটাইতেছি নি গোলাম আদম ন এই দশ তারি আল্লাহ আদমের তোবা কবুল করেছেন হলো তওবা কবুলের মাস আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার হেমা বিগত একটা বছর বহু অন্যায় করেছিল আল্লাহ আজ তোমার কাছে মাপ চাই নতুন বছরের নতুন মাস মহারায় করবো না তুমি সামনেও আরামের ব্যবস্থা করবে নবীর উন্মতের দল এই মাসে আশুরা দশটা নেহামতাল্লা বিভিন্ন নবীদেরকে দান করেছেন নুহু নবীর কিস্তির থেকে আল্লাহ দীর্ঘ ছয় মাস কিস্তি চলতে চলতে যদি পাহাড়ে গিয়া থামলো যেদিন যদি পাহাড়ে গিয়া কিস্তি থামলো ওই সময় টলসিল আশুরার সময় বাবার থেকে টেনে নিয়ে কুপের মধ্যে ফেলেছিল ইউসু নবীর কেউ নাই অন্ধকার গহীন জঙ্গলের মধ্যে একটা কু বাবার থেকে পাঠায় জিব্রাইল যাও আবার ইউসুফ যেন কুপের মধ্যে কষ্ট না ভেতরে ময়লা পানি আছে ইউসুফের পায়ে যেন পানি না লাগে নিচে তুমি একটা জান্নাতি পাথরের ব্যবস্থা করে দাও কে বাই টা আল্লাহ বললেন জিমরাইল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার ইউসুফের গায়ে পরায় ইউসুফ নবীকে যখন কূপের মধ্যে ফেলতেছিল শিলাদা ইউসুফ নবী ভাইদের কাছে আজকে তোমরা আমাকে মারো আমার কি অপরাধ আমি তোমার হারা বড় তোমাদের কি একটু দয়া হয় না রে ভাই তোমরা আমাকে খারাপ আচরণ না। আমি অসুখের সালাম আমার বাবার কাছে পৌঁছায় দিও ইউসুম নবীর দিল দেয়া নিচের মধ্যে যখন সারলো কিছু দূর ছেড়ে রশি কেটে দিল দীর্ঘ কয়েকদিন ইউসুফ নবীর কূপের মধ্যে ওই দশ ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের না হলো নরম দিলওয়ালা ইহুদা গোপনে গোপনে নাস্তা নিয়ে ইউসুফের কূপের মধ্যে খবর নেয় আর দেখ হঠাৎ করে একদম ব্যবসায়ী পানির তালাসে একটা বালতি ওই কূপের মধ্যে ফেললো বালতি টেনে উঠা দেখে আকাশের চাঁদের মতো একটা সন্তান খুশি হয়ে ইউসুফ নবী ওই কূপের থেকে যেদিন বালতির উপরে উঠলেন ওই দিন ছিল আসুরা বড় কত ইউসুফ নবীকে আল্লাহ দান করেছেন এক একটা ঘটনা বড় লম্বা মানুষ বানাইছেন সব মানুষ আল্লাহ একদিন আবার আল্লাহর দরবারে ফিরে যেতে হবে পালাবার কোন সুযোগ নাই ওদের জীবনে বহু বিপদ আমার আপনার সামনে আস এই বিপদ থেকে মুক্তি দল মালিক আমার আল্লাহ তুমি নত যদি হতে চাও আল্লাহর ভাইরা দামি আর আছে কিছু মিয়া আসময়ন এত শক্তিশালী সূর্য এত শক্তিশালী কিন্তু সূর্য কি এত দামি আপনারা জানেন পৃথিবীতে শ্রেষ্ঠ একমাত্রই মানব জাতি যে কারণে আল্লাহ তা সারা দুনিয়া মানুষের গোলাম বানায় দিলেন গরু আমার গোলাম হিংস্র প্রাণী মানুষের গোলাম আকাশ বাতাস চন্দ্রকার গোলাম কথা বলেন না কেন সূর্য কাজ করে আল্লাহর জন্য না আমাদের খেদমতের জন্য সূর্য আলো আলাদ জন্য আমাদের জন্য এত বিশাল সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ফসলের রং হয় গাছের ফলের রং সূর্যের দ্বারা হয় আর এই জমিনের ফসলার গাছের ফলের সাদ আল্লাহ চাঁদের আলো দিয়ে বানাই দে কঠিন ব্যাপার যেই আম গাসের আমে চাঁদের আলো লাগে না সূর্যের আলো যে আমে লাগতেছে ওই আমটা বেশি রঙ্গিন। পাতায় দেখে আছে সূর্যের আলো যেই আমে পায় না সে আম রঙ্গিন বেশি হয় না সব আমার গোলাম ও আল্লা বান্দারা বুঝে শুনে বলেন পাথর দামি না আমরা দামি বলার ভাষায় সন্দেহ পাথর দামি না আমরা দামি গাছ দামি না আমরা দামি গরু দামি না আমরা দামি আল্লাহ কি কইছে মানুষের জবাই করে বাগে খাবি মানুষ অনেক দুর্বল আল্লাহ বলছেন খবরদার শক্তিশালী কারণ তোর মোটেও দাম নাই আমার বান্দা দুর্বল হলেও সৃষ্টি শ্রেষ্ঠ গরু দামি না আমরা দামি ওরে মুমিন পাথর দামি না আমরা দামি সূর্য না আমরা তাহলে মাথা কি নষ্ট হয়ে গেল দামী মানুষ কেন তুমি দুর্বলের কাছে মাথা নত করবা। গোলামের কাছে মালিক মাথা নত করে না বরং মালিকের কাছে গোলাম মাথা নত করে গাছ আমার থেকে দামি না গাছ আমার গোলামি করবে গাছ আমার থেকে দামিনা আমি দামি গাছ দামি না অতএব গাছ আমার গোলামি করবে আমি কখনো গাছের পূজা করতে পারি না গরু আমার তো করতে পারি না তলিল পরে যুক্তি তো বলে এটা উল্টা নাকি আপনাদের মেমোরি ফর্ম ভাইরা আমার এই মাসে আল্লাহ নবীকে পরিবর্তন হয়েছে নবী তো প্রথম নামাজ করেছেন বাইতুল যেদিন নবী আবার নামাজের ভেতরে ফিরে নামাজ আদায় করলেন মদিনা বসে আগে শাহাদাত অত হোসাইনের ঘটনাই শুধু বলা হয় উমরের শাহাদাতের কাহিনী বলা হয় না এনে নবীর উম্মর তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর আমার কবর তুমি রসুলের শহরে দিও এক চালাক বাঙ্গালিকা হুজুর আমাগো কেমনে কয় শয়তান আইসে দেখে ওর থেকে বড় শয়তান আম আল্লাহ তা বলেন এই ফল বানাইছি তোর শরীরের ভিটামিনের জন্য মানুষ তো এই বড় নেমু তোর জিব্বাটা কুত্তার মতো বের হয়ে গেছে কুকুরের মতো তোর জিব্বা বের হয়ে গেল এক মাস তুই ধৈর্য ধরতে পারলি না মেডিসিন দিয়ে তুই ভিটামিনটা নষ্ট করে ফেললি যে আম আমি আল্লাহ দিলাম তোর শরীরের জন্য উপকার সে আম খাইতে এখন ভয় পাও ঠিক নেই না বিষ দিলা তোর মায়ের কপালেও দিলি তোর বাবার কপালেও দিলি কারণ এই ফল তোর মা খাবে তোর বাপ খাবে তোর ছেলে খাবে তুই তো বেইমানি শুধু একার সাথে না। তুই বেইমানি মায়ের সাথে করেছো বাবার সাথে করেছো ছেলে মেয়ের সাথে এই ফলগুলো আঙ্গুর খাবে বাচ্চা কিন্তু মেডিসিনের কারণে লাভ কি এই কপাল লাভ কি বল ওই রাজশাহী থেকে দুইটারা আমি দুই লাখ লাভ এই বাহাদুরি কি বাহাদুরি রইল খুঁজে র্যাবের বাড়ির ঠেলায় দুই লাখ জরিমানা মিথ্যা বলছি আর এক সপ্তাহা তো বাঙালির কথা তো ঠিকই আছে যে শয়তান আমরা শয়তানের থেকেও বড় চালাক ওই যে নামাজ না পড়লি কি বলবো দল পরিষ্কার আল্লাহে দায়াত দান করি শিক্ষক ছাত্র কয় হিমালয় পর্বত দূরে না আসমান দূরে আসমান কাছে হিমালয় পর্বত দূরে কেমনি কইলি দেখা যায় ওইটা দেখা যায় না বোঝার কথা বাঙালি চালাত আর এর মধ্যে বরিশাল তো কথাই নেই সৌদি আরব ওলারা এখনো বাঙালিরে ভয় পান নারিকেল গাছ চিনেন হ্যাঁ মালিক দেখে লাডি একটা লয়া দিছে দৌড়েন দেয়াড কারণ গালি দেন কেন নামিয়ে যাইতেছি দেখেন না প্রতি কেনাক কেমন ঘাস পাওয়া যায় না এই জন্যই তোর নামে যাচ্ছে ভাইরা আমার কোন চালাকি জাননাতে নিতে পারবে পারবে আল্লা বলাম আমিও তোমার মত একটা যুবক সন্তান ও পর্দার মা আসেনি হাফিজুর রহমানের বয়ান শোনার জন্য আপনারা কত দূর থেকে আসছেন প্রচন্ড গরম ফ্যানের বাতাসেও শরীর ঠান্ডা হয় না কত দূর থেকে আপনারা কত কষ্ট করে আসছেন मैर मतलब कमी साधारण मा ना अपनी तो अब्दुल किलानी मा खजा मईन उद्दीन चिस्तरी हजम কত মানুষ এসে আঙ্গ কাছে দোয়া চায় কান্না করে হুজুর দশ বছর বিয়া তাহলে তুমি সিলেটের মাজারে যাও না এখানে এখন উভয় আসো কেন তোমার সন্তান লাগলে তো সাহায্য সন্তান যদি আল্লাহ না দিয়া মানুষ দিতে পারত তাহলে আমি কি ভাড়া কইরা দলে লোকানতাম আমি প্রডাকশন দিতাম হোমানে আরো ভালো যেদিন থেকে স্লোগান শুরু হলো সেই দিন থেকে আসমানি ইঞ্জেকশন শুরু হলো একত্রে দুই সন্তান তিনটা চারটা পাঁচটা সাতটা কুদরত কারুল আল্লাহর কাছে চালা কি চলবে কারণ এদের টার্গেট হলো আমাদের ছেলে মেয়ে বেড়ে যাক মুসলমান যেন বাড়তে না পারে কারণ ওগো অস্ত্র লাগে না ওগো ছানি বড় শত বছর আগে দিয়েছিল শত বছর পরে মানুষ বেড়ে যাবে থাকবে সমস্যা সমস্যা সমস্যা মানুষ কমাও মানুষ কমাও থাকবে কই খাবে কি ও আমি কথা বলবো না তবে একটু বলবো আদা যারা স্লোগানটা দিতেছেন আমি আপনাকে বলব আপনি যে বলেন মানুষ মানুষ সমস্যা মানুষ সমস্যা আপনি যে বলতেছেন আপনি মানুষ নিক নাকি আপনি হাতি কি মানুষ কথা কেন না কেন মানুষ তাহলে মনে মর কেন কারণ তুমিও এই মানুষ হয়ে এই দেশের সমস্যা তুমি মানুষ হয়েছ বি করছো সন্তান হয়েছে এই আরো সন্তান তুমি বেড়াইছো না মার মার তোর বৌরে মার মেয়ে মার পরে আমরা মানুষ সমস্যা হলে তুমিও মানুষ তুমি আগে মারো তোমার তো বিয়ে করা উচিত নাই গৌতম বুদ্ধের মতো হয়ে তুমি করলা তার উই পোকায় শরীরের নিচের অংশ খেয়ে ফেলে আর বুদ্ধদের ধর্মের স্লোগান জীব ভক্ত গৌতম বুদ্ধের ভক্ত বার্নার বুদ্ধ ধর্মের লোকেরা হত্যা করেছে মুসলমানের উপর আঘাত করেছে শুধু মুসলমান গাগধারি করেছে চূড়ান্ত দুঃশ্মী করেছে এরা গৌতম বুদ্ধের ভক্ত নামের অবৈধ সন্তান যেগুলো আছি বাংলাদেশে বাতিলা বাসের লাঠিলে রাস্তায় নামলে এই বাংলাদেশ থেকে ভণ্ড বেদাতি নাস্তিক এক ঘন্টা টাইমের ব্যাপার করেছে আমরা উগ্রবাদী নয় আমরা জঙ্গিবাদী নয় যে সমস্ত কুলঙ্গার বুদ্ধিজীবীর টাইটেল লাগা মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গি খুঁজো তোমরা কেন বলো না সুচি পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি ভাই রামা জঙ্গি খুঁজো মাদ্রাসায় একটা পায় বার করতে পারছো পেরেছে কোরবানির ছুরি দেখিয়া চান্দি গরম হয়ে গেছে মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য তালা একটা প্রমাণ দ আমি এখন কানে ধরে এখান থেকে বয়ান তেজ চলে যাব কিন্তু কিন্তু স্কুল কলেজ ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য এরপরে অপবাদ যারা দিচ্ছ তোমরা বার্মার ব্যাপারে কেন অপবাদ দাও না যে পৃথিবীর টপ লেভেলের আসলে তোমরা जंगी टी सब कसुम घोषणा प्रशासन देखा खाली मद्रास जंगी खुजत कैक मास आगे चिल्लै प्रशासन सरकार सरकार हाटाजारेहमानदारंगी नौमी मद्रासाई हलो आदर्श मानुष गी प्रमाण सारा कथा बोलो क्या भाई কারো সাথে দুশ্মনী নাই আমরা চাই পায়ে হাত দিয়ে হলো মানুষকে ভালো ব্যবহার দিয়া ইসলামের দিকে নিয়ে আসবো বাইরা আমার রাগ করেন কয়েকদিন আর যৌবনের বাহাদুর করু বিরে যুবক বেশি টাইম হাতে নাই বাসের নিচে তাকায় দেখো যুবকের লাশ পানির নিচে মান নামলকা দেখছি কত খবর লেগে ঘুরে বাঙ্গালি ভাইরা আমার মরার কোনো বয়স আছে নাকি আমরা শিক্ষার কোন বয়সারও কোন মায়ের অনুরোধ করে বলছি কোথায় যাও কারে নিয়ে তুমি আড্ডা দেও তো জবাই দিবে আসতে বলো মনে করছো মাথা নষ্ট হয়ে গেছে তোর মতো ইয়াবা মত এটা বোখারির হাদিস না কোরআন শরীফের আয়া চিন্তা করছে ভাইরা আমার कारो साथ दुश्मनी न बुझा जो बोली हेमुमिन कथाय चलचरे जुब আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসা না। তুমি আদর্শের মালা গলায় লাগাও কারণ নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ নয় তুমি মুসলমান এখনো বুঝতে পারো না অত মুসলমানের নবির আদর্শ দেখি কত বেদ বিদর্মীরা কালে না পড়তেছে ইন্টারনেট খুলে সার্চ দিয়া দেখ জুন জামশেদ নামলাক একটা হিন্দি গানের কত দাম কয়েক মাস আগে টোটাল ফ্যামিলি সহ বিমান দুর্ঘটনায় চলে গেল ইন্তেকাল হয়ে গেল কালেমার পতাকা আসার পর আমার বাংলাদেশে ইসলামের পতাকা আসার পরে তাকায় যদি দেখো মনে হয় জানো ওই পাকিস্তানের বড় একজন আলেম বুজুগ হেদায়তের মালিক কে অত জাহান নামের আগুন কত কঠিন আরো গরম হবে যেই সূর্যটা দিনে আসিল রাতের বেলা সূর্য নাই এখনো কেন গরম সূর্য তো দিনে ছিল এখন তো নাই তারপর আল্লাহ তুমি তোমার মনের প্রশ্ন করো আমি হাফিজুর রহমান মান বলি না কোরআন হাদিস গিয়া এখানে যারা আছো একটু অন্তর থেকে বলো কোরআন সত্ত নাকি মিথ্যা সন্দেহের বয়ান আসেনি এটা মিথ্যা জাহান্নের বয়ান আসেনি এটা মিথ্যা সত্য এর মুদিন যদি আজও কেউ পারো কোরআনের একটা ভুল বের করে দেখাও टब टुपी फल शर्ट पैंटल्डित चले गुरे ना बर भारत शक्ति स्वरूप जी आल्ला कलमिद्यालय डिग्री निल ट अभाव नई प्रतिपत्ती अब सम्पे अभाव नेष पर्त महाभारत सबग अध्ययन देख लो इसलाम धर्म सुबह नबीर आदर्श पर्त शक्ति स्वरूप जी मुसलमान डिग्री आल्ला कलम शेष पर्त रेजा दिल आल्लाते गिया कुरान धरा पड़ल আল্লাহর মুসলমান হয়ে গেল ইসলামে দল আল্লাহর কোরআন সত্য কোন সন্দেহ নাই আমি হাফিজুর রহমানের জিব্বা মিথ্যা কিন্তু আল্লাহর কোরআন মিথ্যা বাবা যদি একটা এখনো দিতে পারো আর কোরআনের পক্ষে থাকবো না তোমার বাংলায় লেখো বাংলা কোরআন সার্চ দাও সার্চ দিয়ে বাংলা কোরআন বের করো এরপরে কোরআনের তর্জমা গুলো সব লেখা আছে পুরো কোরআনের তর্জমা পড়া টাইম তোমার না কোরআনের শেষের দিকে তোর জমা পাঁচ মিনিটে বড় আমি তোমাল কামাল কু নুং না সুখাল ফার শিলমাবু সুরুষ আর ইউ কীবু বয়ান এই সূরার মধ্যে আছে এই বয়ান গুলো দেখো জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন আল্লাহর আগুন বলে আল্লাহ কি বুঝাইতে চান বলেন আল্লাহ তো বড় আল্লাহর বানানো জাহান্নামের আগুনের তা kor ওই জাহান নামের চূড়া গুলোর না হয় অন্ধকার কবর তোমাকে রেহাই করবে না মানুষ বিশ্বাস করে না এই আল্লাহ মাঝে মাঝে কবরে আগুন দেখায় মাঝে মাঝে কবরে সাপ বিচ্ছু দেখা যায় আবার কত কবরের লাশ ২০ বছর পরে কাপন সহ তাজা পাওয়া যায় ইতিহাস করেছে আমার বাংলাদেশে ২০ বছর বছর পরে ৩০ পরে যাদের লাশ তাজা পাওয়া গেল নাই এরা সব কাপাজি পর্দাওয়ালা পুরুষ মহিলা আর যাদের কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় এদের সব কবরের লাশ হলো বেনামাজি লাশ অতএব অনুরোধ করে বলি রে পরে মিথ্যা বলি ও না আসে না নাই তুমি কেন পারবা না বাবা ওরে যুবক তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজি ব্যবসা করে চাকরি করে কোটি টাকার মালিক একটা টাকা অবৈধ নেয় না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক ইংরেজি আদম নবীর তও বা কবুল হয়েছে তুমিও তওবা করে নাও আল্লাহ আর আমি দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না নবীর আদর্শে জবাই করব না নবীর আদর্শ কত দাম তুমি করে হাসতেছ ইসলামী আইন যদি বাংলাদেশে থাকতো টের ভাইতি রে কয় ভাই আমার তুমি টুপি মাথায় দিতে পারো না তুমি তোমার সমস্যা আফসুস আছে রাখবা কিন্তু কেউ যদি বলে দাড়ি না রাখলে কি হবে বেয়াদব খুব সাবধান নবির সুন্নত উপহাস করার উপায় নাই। ভাই আমার আল্লাহর কাশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলো না করবেন মা বাপ যারা আছেন খুব সাবধান এরে যুব তুমি যদি দেশের বিরুদ্ধে কিছু করতে না সালাম দিবে একদিন বেজাল করবি জবাই করবে মিথ্যা বলছি না রে মুমিন যুব তোমার আপন বন্ধু যদি কেউ থাকে আমরা টুপিও লড়াই তোমার আপনার আড্ডা সার খবরদার মদের আড্ডা পার্কের আড্ডা বন্ধু বান্ধবের আড্ডা সেরে খবরদার কত জীবন দানে বানে চলে গেল বন্ধুরা নিয়ে গেল বন্ধুরা নিয়ে গেছে মিথ্যা ছুটি আপনি সন্তানকে দেখলেন আড়াইটা আসনে আসলো পাঁচটায় ওই তিনি যদি ছেলেমেয়ের কানে ধরে জিজ্ঞাসা করতেন দেরি করলি কেন আর দেরি করতো मेटा गाँव चरित्र अमूल्य सम्प যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল বন্ধু বান্ধবের আড্ডায় মোবাইলের ফেসবুকের বজবে রাত্র তিনটা কাজে ঘুমায় না ভাত খায় না ফেসবুক দেখে মিথ্যা বলছি মা যদি কে ঘুমাবি না কয় পরে ঘুমাবো তোমার ঘুম তুমি ঘুমাও এরে যুব রাকিসি আয়নার সামনে চেহারাটা নিয়ে দেখ मत घर देखते भलो लगे तुम तु आयनार सामने गिया देख तुम चेहर मध्य क्या नूर नई आलो नाई मजा नहीं कृषि क्षेत्रीय বিরুদ্ধে কোন আড্ডায় যাবো না কোন ষড়যন্ত্রে লিপ্ত হবোনা মুনাফে কি নাই পাক্কা যদি তহবার নিয়ত ঘাটি তিয়ত দুটো হাত আল্লা দেখায় না মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ শুদ্ধ ভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন্লাহ আপনার খাস বুজুর্গের বন্ধু বানায় আল্লাহ। ব্যবসায় হালাল নামাজ পড়বেন আরে মাদ্রাসা দরকার আছে নি এতগুলো আল্লাহর বান্দারা পাগড়ি নিলেন এর আব্বা আমার কপাল কত ভালো কোন কোটিপতিও এত সম্মান পায় কি না চিনার বিষয় সম্মান দেওয়ার মালিক কে তুমি কেন খামোখা শয়তানের প্ররোচনায় পড়ে আছো الله قبول <تصفيق>